থানায় আমাকে যে আট দিন আটকে রেখেছিল এর প্রতিদিনই আমাকে রসিতে ঝুলিয়ে অন্তত দুই ঘন্টা করে পেটানো হতো রসিতে ঝুলানো অবস্থায় খোরাতো আর শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে নির্দয় ভাবে পুলিশের কয়েকজন সদস্য এই আট দিন তারা আমাকে গ্রেফতার দেখায়নি আমাকে মারধর করে সেই আওয়াজ মোবাইলে আমার বাবা মাকে শোনানো হত ওরা বেশ কিছু টাকা দাবি করেছিল বলেছিল হয়তো রিমান্ডে নেবে না ছেড়ে দেবে কিন্তু টাকা দিতে না পারায় রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন করা হয়েছে মানসুরা খাতুন জানাচ্ছিলেন আটকের সময় তার ভাই সুস্থই ছিলেন এর একদিন পর থানা থেকে তার ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে তাকে হাসপাতালে যেতে বলা হয় দেখি মর্গের ভিতরে নাই যদি তাই পা দুইটা ফেলানো লাগবে আছে থানার দুই তালা ওই পিলারের সাথে দুইটা হ্যান্ড চারটা হাত দুইটা ভাইয়ার হাত দুইটা আমার হাত ওই পিলারের মধ্যে বন্দি করে মনে করেন একটা মানুষ একটা মানুষকে মারতে পারে না যেভাবে তারা আমাদের উপর অমানুষ নির্যাতন বিনা কারণে পরে ভাইয়াকে তলিত করে বের করেছে ভাইয়া ওখানে মানবাধিকার সংগঠন অধিকার গত পাঁচ বছরে এরকম একশো একত্রিশটি নির্যাতনের সংখ্যা উল্লেখ করছে এছাড়া পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুর সংখ্যাও প্রতি বছর বাড়ছে বলে তথ্য দিচ্ছে কথিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়ার পর দীর্ঘ দশ মাসের কারাজীবন শেষে গত চার মার্চ মুক্তি পান প্রায় একই কার্টুন গ্রেফতার হওয়া অন্য আরেকজন লেখক কারাগারে বন্দি ছিলেন কিশোরের সঙ্গে কারাগারে থাকা অবস্থায় হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর অমানসিক নির্যাতনে প্রাণ হারায় লেখক মোশতাক এদিকে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পরই কার্টুন্ট কিশোর জেলখানায় আইনশৃঙ্খলা বাহিনীর অবর্ণনীয় নির্যাতনের ব্যাপারে মুখ খোলেন দীর্ঘ দশ মাসে নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা এক লোমহর সচিত্র গত বছরের দুইএফতারের আত্মুহর্তে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কোন এক অজ্ঞাত স্থানে প্রায় তিন দিন পর তারিখ গ্রেফতার দেখানোর পূর্বে দীর্ঘ ঘন্টা যাবত, কিশোরের ওপর চালানো হয় এমনকি অমানসিক নির্যাতন ও চিকিৎসার সুযোগ না দেওয়ায় একটা কানে ধরে যায় কিশোরের এই অবস্থায় খিলগাঁও র্যাব অফিসে নিয়ে যাওয়ার পর কিশোর লেখক মোস্তাক আহমেদকেও দেখতে পান আর তখন মোস্তাক আহমেদের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে কিশোর জানায় মোস্তাকের গা থেকে প্রস্রাবের প্রকট দুর্গন্ধ আসছিল তাকে অনেক পেটানো হয়েছে জোনাঙ্গি ইলেকট্রিক শক দেয়া হয়েছে মেঝেতে অনেকগুলো খবরের কাগজ পড়েছিল সেগুলো দিয়ে তাকে শরীর পরিষ্কার করতে বললাম সে তার আন্ডারওয়ার খুলে ছড়িয়ে ফেলে দিল দেখলাম সেটার মধ্যে মলমত্র লেগে আছে জানালো যে নির্যাতনের সময় প্যান্টাই মল ত্যাগ করে ফেলেছে অনলাইন কিংবা মাঠে ময়দানে সরব আন্দোলনের ফলে লোকচক্ষর অন্তরালে থেকে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর রক্তশীতল করা হিংস্রতার উপাখ্যান কিশোর কিংবা লেখক মোস্তাকের মাধ্যমে জানতে পেরেছেন। যদিও এই রক্তচা বাহিনীর হিংস্রতা খুব সামান্য এখানে চিত্রিত হয়েছে হিন্দুত্ববাদী মালন মুশ্রিকদের এই দেশীয় পাপে ঢাসিনা বাংলার মুসলিমদের ওপর মুসলিমদেরই টাকায় লালিত পালিত এই পোষা বাহিনীর মাধ্যমে জোরুম নির্যাতনের নগ্ন খড়গ নামিয়ে আনে মিডিয়ায় স্থান পাওয়া সামান্য কয়েকটা খবরের বাইরেও কথিত রিমান্ডের নামে আর কত মায়ের বুক খালি হওয়ার ঘটনা যে পড়ে আছে। তা সহজেই সঙ্গে বড় বড় পাথর দেওয়া। সাথে বিদ্যুতের ক্লিপ লাগিয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া কিংবা পায়ুপথে গরম ডিম ঠান্ডা বরফ ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনাগুলো সেখানে ডাল ভাতের মতোই সহজলভ্য এবং সাধারণ ঘটনা হাত পায়ের সমস্ত নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে নেওয়া হাতের আঙ্গুলের ডগায় পিন ঢুকিয়ে দিয়ে সেই পিনের মাথায় অনবরতা আঘাত করা বা আগুন ধরিয়ে পিনের মাথায় উত্তাপ দেওয়া এতে আঙ্গুলের মধ্যে ঢুকানো সম্পূর্ণ পিন গরম হয়ে আঙ্গুলের মাথা পড়ে কালো হয়ে যাওয়া এমনই কারাগারের অভ্যন্তরীণ নির্যাতনের নমুনা এছাড়াও কখনো কখনো চলে সম্পূর্ণ উলঙ্গ করে জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন কখনো বা বন্দির সামনেই উপর্য উপরী ধর্ষণের শিকার হতে হয় তার মা বোন ও স্ত্রী কন্যা ইরাকের আবুকারী বাগরাম কারাগার কিংবা পৃথিবীর কারাগারগুলো সম্পর্কে যাদের জানা শোনা আছে তারা হয়তো হাসিনার পোশাক করে আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ভয়াবহতা কিছুটা হলেও আঁক করতে পারছেন তবে বাস্তবতা এটাই যে সেই ইরাক বাগরাম কিংবা শুধু কি ওবার মতই আপনাদের অজান্তেই এদেশের দেশের কারাগারগুলো পরিণত হয়েছে এক একটি গোয়েন্দা নামো কিংবা আবুকারিবের বন্দিশালায় দু হাজার বিশ সালে কারা নির্যাতনের কারণে মারা যায় অন্তত উনিশ জন পিটিয়ে মারা হয় আরও দুজনকে এছাড়াও অজ্ঞাত কারণে কারাগারে মৃত্যুবরণ করে আরও ছিয়াত্তর জন জনগণের রক্তা এই বাহিনীর নিরীহ মুসলিম হত্যার বদ্ধভূমি বানানো এবং তাগুদ হাসিনার মদত প্রস্তুত বাহিনীর একমাত্র কাজ যেন ত্রাস রাজত্ব করার মাধ্যমে বাংলার প্রতিবাদী মুসলিমদেরকে ভিতর করে রাখা কিংবা চুপ করিয়া দেওয়া